স্টিবি পান্গলা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 আসসালামাইকুমুল্লাহাত আপনারা পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে বাংলা পিস টিভি দেখছেন এবং ইসলামী আলোচনা শুনছেন আজকে আলোচনা গত আলোচনার একটি জেট ধরে ইসলামের অর্থের একটা মূল উৎস ইসলামের যে ফান্ডে টাকা জমা হয় তার একটা উৎস হলো দানশীলতা যেখানে দান থেকে টাকা আসে আর সেখানে জমা হয় আর সেখান থেকে ইসলামের গরিবদের মাঝে ইসলামী কল্যাণমূলক কাজে ব্যয় করা হয় সেটা বড় গুরুত্বপূর্ণ আর সেই গুরুত্বপূর্ণ কথাকে কোরআনের বিভিন্ন জায়গাতে বলা হয়েছে আমরা তাই আলোচনা করছিলাম বহান আল্লাহ বলছেন তোমরা আল্লাহকে যথাসাধ্য ভয় করো আর তোমরা তোমাদের জন্য ভালো হবে ওমাই ও কা আর যাকে তার অন্তরের কাত হতে মুক্ত রাখা হয় তারাই হয় সফল কাম নিজেদের স্বার্থে মানে দুনিয়ার স্বার্থে না আখেরাতের স্বার্থে পরকালে ভালো হবে এই যে নিয়ত এই নিয়তে আল্লাহর পথে ব্যয় করে আর এখানেও আমাদের দানশীলতার গুরুত্ব বলা হয়েছে জাকা তাদের করা প্রদান করা সাধারণ দানা সাধারণ দান হচ্ছে যে আপনি কিন্তু আল্লাহ সেই কথাও কোরআন মাজিদের অনেক জায়গাতে বলেছেন যেমন জান্নাতে থাকবে এবং ঝর্ণাসমূহে থাকবে সেখানে ঝর্না আছে না সেই রকম নদী রব্য তাদের রব তাদেরকে যা দান করবে তা গ্রহণকারী হবে ইন্না হুম কানু কাবলা তারা এর পূর্বে ছিল তার মানে কি করতো তাহাজ নামাজ পড়তো আল্লাহর ইবাদত করতো সালামা আর শেহের সময়ে আল্লাহর কাছে ক্ষমাই তাই তো আস্তা ফেরুল্লাহ আস্তাক্লা আস্তের যে সময়ে আল্লাহ নিচের আসমানে এমন বান্দা সেই বান্দারা শেহরির সময়ে আস্তাক ফির ফেরুল্লাহ বলে আল্লাহর কাছে ক্ষমা চায় আর পনেরো থেকে ১৯ নম্বর আয়াত সেখানে আল্লাহ বলছেন যে তাদের মালে হক আছে তাদের যে ধন তাদের যে মাল টাকা পয়সা তাদের সেই টাকা পয়সাতে হক আছে এবং বঞ্চিতের জন্য আর যার জন্য চাওয়া যায় সেই রকম ভিক্ষুক ভিক্ষুকের জন্য এবং বঞ্চিতের জন্য বঞ্চিত যে টাকা পয়সা থেকে বঞ্চিত দুনিয়া সুখ থেকে বঞ্চিত সে দুঃখ অবস্থাতেই তার কালাতি হচ্ছে সেই ব্যক্তি আপনার কাছে চাইতে এলো তার হক আছে আপনার মালে তার মানে কি তারা দান করে তারা যারা তাহাজ পরে তারা দান করে যারা ভালো লোক যারা রাত্রে কম ঘুমায় তারা আল্লাহর কি করে দান করে আল্লাহ অন্য প্রকৃত হলো তারা যাদের কাছে আল্লাহর নাম উল্লেখ করা হলে তাদের হৃদয় ভয়ে ভীত হয় ভয়ে কম্পিত হয় আল্লাহর নাম শুনলে ভয় লাগে আল্লাহর নাম শুনলে ভয় লাগে এমনিতে শুনে আমরা কি হয়ে গেছে স্বাভাবিক হয়ে গেছে কিন্তু ভয় করার সময় তো ভয় করতে হবে যখন আপনি একটা পাপ কাজে লিপ্ত হয়ে যাচ্ছেন তখন যদি আল্লাহর স্মরণ দেওয়া হয় তখন তো ভয় করা উচিত তখন তো ভয় হওয়া উচিত যেমন ওই যে বাণী মধ্যে তিন ব্যক্তির এক ব্যক্তি যে তার চাচাত্য বোন কে এবং চাচাত্য বোন যখন তার কাছে টাকা চাইতো তখন কি বলল তুমি আমাকে দেহ সমর্পণ করলে আমি তোমাকে টাকা দেবো তাই না তারপরে অবস্থায় দুর্ভিক্ষগ্রস্ত অবস্থায় সেই মহিলা যখন তারাও তাহলে তখন সেই মহিলা বললো একেল ও খাতাম তুমি আল্লাহকে ভয় করো এবং আমার সতীচ্ছদ নষ্ট করো না যেই বলা সেই আল্লাহকে এমন ভয় করল। যে সেই অবস্থাতে সে তাকে ছেড়ে দিয়ে চলে এলো অথচ সে বলছে যে আমার কাছে তখন সেই দুনিয়াতে সব থেকে প্রিয়তম বরং সে ছিল আমার প্রিয়তমা কিন্তু সে যখন অন্যায় ভাবে আমি করছিলাম ব্যবচার করছিলাম যখন সে আল্লাহর স্মরণ দিল আর আমি উঠে চলে এলাম আল্লাহ এই কাজ যদি আমি তোমার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে করেছি তাহলে আজ যে বিপদে পড়েছি পাথর চাপা পড়েছে আমরা পাথর সরিয়ে দাও পাথর সরে গেছিল কি যাইনি পাথর সরে গেছিল উদ্দেশ্য কি যে কমসে কম পাপের সময়ে আল্লাহর ভয় করতে হবে সমস্ত কিছু বন্ধ রেখেছেন বাড়ির দরজা সব দিকে বন্ধ করা যায় কিন্তু একটা দরজা কোনো বন্ধ করতে পারেন না হতেই পারে না সেটা হচ্ছে কার দরজা আল্লাহর দরজা আল্লাহর দরজা সব সবসময় খোলা আছে সেই সময় যদি আপনি আল্লাহকে শরণ করে আপনি আল্লাহকে ভয় করেন তাহলে হচ্ছেন আপনি প্রকৃত মোমেন্ট আর তারা আল্লাহর উপরে নিজেদের রবের উপরে ভরসা করে ভরসা কার তাদের ভরসা কোনো শক্তির ওপরে না তাদের ভরসা টাকা পয়সার উপরে না তাদের ভরসা বালার উপরে না তাদের ভরসা কার সুতোর উপরে তাদের ভরসা মাছের হাড্ডি কিংবা জীবশাঁকের উপরে না তাদের ভরসা কারণের খালি ভরসা যারা নামাজ কায়েম করে ও রাজা আর আমি তাদেরকে যে রুজি দিয়েছি সেই রুজি থেকে ব্যয় করে দান করে তারা মর্যাদা রুজি কাল জান্নাতে তারা লাভ করবে তাদের এই কাজের বিনিময়ে এখানে কি রয়েছে খরচ করা যে আমি যে রুজি দিয়েছি সেখান থেকে তারা কি করে ব্যয় করে খরচ করে কোথায় অন্যায় কাজে আমার নম্বর তোমরা আল্লাহর প্রতি ইমানো আর প্রতি ইমানো আর সেই জিনিস থেকে ব্যয় করো খরচ করো যে জিনিসের উপরে আল্লাহ মানে কি মাল আমাদের সব কিছু আল্লাহর জন্য মালিকানা আল্লাহর মালিকানা আসল মালিক কে পরের জমি পরের জায়গা কার আল্লাহর জমি আল্লাহর জায়গা ঘর বানিয়ে থাকি আমরা মাল হচ্ছে আল্লাহর আল্লাহ বলছেন তোমাদেরকে ফাল্লা কুমান তোমাদের মধ্যে যারা ইমান এনেছে এবং আল্লাহর পথে ব্যয় করে তাদের জন্য রয়েছে খুব বড় স্বভাব যারা মহাপ্রতি করবে তাদের জন্য মহাপ্রতি আল্লাহম যাদের কাছে আল্লাহর নাম নেওয়া হলে তাদের হৃদয় ভয়ে কম্পিত হয় এই আগের মতো আল্লাহর নাম উল্লেখ করা হলে ভয় খায় এমনিতেই খেসে খেলে বেড়াচ্ছে হঠাৎ করে কোনো একটা খারাপ কাজ করলো কোন একটা খারাপ কাজ করতে যাচ্ছে তখন আল্লাহর স্মরণ দেওয়া হলে সে তখন ভয় পায় ওয়সরিনা আসম আর তাদের ওপরে যে মুসিবত আসে তার জন্য ধৈর্য ধারণ করে মুসিবত কি করতে হয় ধৈর্য ধারণ করতে হয় এবং কোনো প্রকারের বিচলিত হওয়া চলে না ধৈর্য ধারণ করতে হয় কিসের মাধ্যমে নামাজের মাধ্যমে রাসুল্লা সালামে যখন কোন বিপদ আসত নামাজ শুরু করতে কারণ নামাজের মাঝে যায় কথা খুলে আল্লাহ কে জানানো যায় রব আমি ধৈর্য ধরছি তুমি আমার বালা মুসিবত দূর করে দাও সুতরাং তারা কি করে সাবেরিনা আসা বাহমিম নামাজ কায়ম করে অমিমা রাজা আর আমি যে রুজি দান করেছি তার থেকে তারা ব্যয় করে খরচ করে এরা হলো ওই যাদের জন্য আল্লাহ বলছেন মোহসেন মোহসেন মানে হচ্ছে সৎশীল এবং পরোপকারী ব্যক্তি যাদের জন্য এই পুরস্কার তারা কেয়া মতে পুরস্কার পাবে ইনশাল্লাহ প্রিয় দর্শক মন্ডলী সামান্য বিরতির পর আবার আপনাদের কাছে আসছি সাথে থাকুন কাছে থাকুন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 আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে সাল্লাহ আলি ওয়াসাল্লামের সুন্নাতে উদ্ভাসিত পথ পদ্ধতি জানতে তাই দেখুন পিস বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শাহ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 প্রিয় দর্শক মন্ডলী যে কথা বলছিলাম আল্লাহ কথা। আল্লাহ দেওয়া রুজির মধ্য থেকে আমাদেরকে দান করতে বলছেন আল্লাহ তার রাস্তায়। তার পথে এটা হচ্ছে ইসলামী অর্থনীতির একটা যে মানুষ দান করলে মুসলিমরা দান করলে সেই দান যাবে তাদের কাছে যারা সে দানের মুখাপেক্ষী যে প্রতিষ্ঠান যে মানুষ এই দানের মুখাপেক্ষি তারা উপকৃত হবে তারা উপকৃত হলে আল্লাহর কাছে তারা যারা দান করছে সব পাবে যারা পাঠ করে আর আমি যা দান করেছি আল্লাহ তাদেরকে যা দান করেছেন তার থেকে গোপনে এবং প্রকাশ্যে দান করে তিজারাত তারা এমন এক ব্যবসা আশা করে যা কোনো দিন ধ্বংস হওয়ার না নষ্ট হওয়ার না দেখেন এখানে আল্লাহ করছেন আপনি ব্যবসা করলে এমন ব্যবসা সেখানে নোকসান হবে না সেখানে আপনার ক্ষতি হবে না আর একটা কথা এখানে আল্লাহ নিয়ে দান করে গোপনেও দান করে তাই না একটু আগেই বললাম যে গোপনে দান করলে পরে তার ফজিলত আলাদা আছে তবে প্রকাশ্যে দান করলে করা যায় কিন্তু মনকে ঠিক রাখতে হবে কারণ মানুষের মন তো মানুষের মন এমন যে খুব প্রশংসা পছন্দ করে সুনাম পছন্দ করে লোক মাঝে এলেই তখন কি হয় সুনাম হয় যখন তার মনের ভিতরে আসবে যে মানুষ আমার সুনাম করুক তখন তার দান দান হবে কোনো ইবাদতই হবে না যখন মানুষের উদ্দেশ্য হবে এই জন্য আমরা ঘরে যখন নামাজ পড়ি রকম পড়ি মসজিদে যখন পড়ি ওই রকম হয় এক রকম হয় এক হয় হয় না কারণ ঘরে যখন পরি একদম নিশ্চিন্তে আশেপাশে কোনো চিন্তা নাই। কেউ দেখছে না কিন্তু তখন আল্লাহকে ধ্যানে থাকে কিন্তু আমরা বিশেষ করে খেয়াল করি মানুষকে জামাতে যখন যায় তখন একটা ভালো জামা পড়ে যায়। তাই না ভালো জামা পরে যায় লোকের সামনে যখন নামাজ পড়ি তখন ঘরের ভেতরে যেমন ঠকাঠক ঠকি ওইরকম মসজিদে হয় না সুতরাং গোপনে আর প্রকাশ্যে পার্থক্য আছে এখানে গোপনে আর প্রকাশ্যে আল্লাহর দিক থেকে না আল্লাহর কাছে সবসময় আমরা প্রকাশ্যে আল্লাহ সবসময় আমাদেরকে দেখছেন কিন্তু দান করার জন্য প্রকাশ্যার গোপনে মানে লোকদের লোকদের থেকে তুমি গোপনে দান করো এটাই হচ্ছে বেটার সব থেকে ভালো এতে রিয়া আসবে না লোক দেখানি এবং সুনাম নেওয়ার লোভ আসবে না বাকি তুমি প্রকাশ্যে দান করতে পারো কিন্তু নিয়ত ঠিক রাখতে হবে যাতে তোমার রিয়া না হয়ে যায় যারা দান করে তারা আল্লাহর সঙ্গে ব্যবসা করে এমন ব্যবসা যে ব্যবসা নোকসান হওয়ার কোনো আশঙ্কা নেই যেটাই আপনি ওই ব্যাংকে আল্লাহর ব্যাংকে যেই রাখবেন যে তুকুই রাখবেন আপনার শুধু লাভ তাতে কোনো নকশান হবে না এবং নিজের অনুগ্রহে তাদেরকে বেশি দান করবেন বৃদ্ধি করবেন ইন্ই তিনি মহা ক্ষমাশীল এবং মহা গুণগ্রাহী এখন শুকুর আমরা করি আল্লাহ শুকুর করেন আল্লাহ শুকুর করা কি যে মানুষ যখন দান করে মানুষ যখন মানুষের উপকার করে তখন আল্লাহ তার সুক্রিয়া আদায় করেন তার মানে আল্লাহ তার গুণ কে স্বীকার করেন এবং তার বিনিময় দেন আল্লাহ নম্বর আয়াত অন্য এক দিনে রাতে প্রকাশ্যে এবং গোপনে দিনের বেলায় দান করলে তো প্রকাশ্যই হয় তাদের জন্য কোনো ভয় নেই ভীতি নেই জানুন তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না কোথায় কেয়া মতে মতে তারা ভয় পাবে না এবং দুশ্চিন্তাগ্রস্ত হবে না তাদের গুণ কি ছিল আল্লাহর রাস্তায় ব্যয় করতো রাতে দিনে প্রকাশ্যে গোপনে বাকারা অন্য তোমাদের মৃত্যু আসার আগে তোমরা আল্লাহর পথে ব্যয় করে নাও যখন এমন সময় আসবে দান করতে চাইবে তখন আর দান করার সময় পাবে না মৃত্যু আসার আগে তোমরা দান করে নাও এতদিন সময় পাইনি আশি বছর পার হয়ে গেল মরণের সময় এসেছে এখন একটু সময় দাও আমি তোবা করে নি আমি দান করে আমি ভালো লোক হয়ে যাই আল্লাহ বললেন না আমি তোমাদেরকে এমন বয়স দিই যে বয়সের মাঝে চাইতে তোমরা উপদেশ গ্রহণ করতে উপদেশ গ্রহণ করতে কিন্তু এখন তো আর সময় দেওয়া হয় না জাহার্নামের শাস্তি যখন মানুষ দেখবে তখন বলবে যে আল্লাহ তুমি আমাদেরকে আবার দুনিয়াতে পাঠাও দুনিয়াতে ভালো কাজ করে আসব। কিন্তু আল্লাহ তালা জানেন যে এরা ও মুখে বলছে আবার যাবে আবার ওই রকম ভুলে যাবে ওই যে ওয়াদা করে ওয়াদা মনে থাকে না ওয়াদা করে মানুষ ওয়াদা করে কিন্তু মনে থাকে না এই এইরকমই মরণের সময়ে যখন বলা হবে আমাকে আর একটু সময় দাও নির্দিষ্ট সময় দেবেন না আর সময় নেই সময় আর দেওয়া হবে না মানুষ পাপ করতে থাকে ভাবে কি এখন সময় আছে মানুষ নিজের সংসার করতে থাকে হজ ফরজ হয়েছে ভাবে কি আরো সময় আছে বুড়ো হই তারপরে হজ করব। কিন্তু সে যে সময় পাবে তার কোনো গ্যারান্টি আছে তার কোনো গ্যারান্টি নেই সুতরাং পরে করব পরে করব আজকে নয় কালকে করব এই রকম গয়ংগ্র করা চলবে না রকম গড়িমসি করা চলবে না আজকের কাজটা কালকে করলে চলবে না আপনি যে কাজ করা দরকার তা আজকেই করে ফেলুন না হয়তো এমন হতে পারে যে কালকে আপনি আল্লাহকে বলবেন আল্লাহ গো আমাকে কিছু সময় দাও আমি দান করে নিই আল্লাহ আমাকে কিছু সময় দাও নামাজ পড়ে এরকম হতে পারে সুতরাং এরকম হওয়ার আগে আপনি নিজেকে সতর্ক করুন যাতে করে সেই রকম সময় না আসে অথবা আজই থেকে এখন থেকেই আপনাকে প্রস্তুতি নিতে হবে মরনের প্রস্তুতির জন্য বার্ধক্য আসা জরুরি না মরনের প্রস্তুতি সব সময় নিয়ে থাকতে হবে কারণ আপনি জানেন না যে আপনি বার্ধক্য পাবেন কি না প্রত্যেক মানুষের ভাগ্যে লেখা আছে তার নির্দিষ্ট সময় সেই সময়ের এক সেকেন্ড আগে হবে না পরে হবে না মরণ আসবে আর সেই মরণ আসার আগে প্রস্তুতি বাকি সময়টা পার হবে আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি বলেছিলেন প্রত্যেক পুরুষকে জাননাতে করে হুর দেওয়া হবে তো পুরুষদেরকে বাহাত্তর করে হুর দেওয়া হবে আমি বলেছিলাম শহীদদেরকে হুর দেওয়া হবে আর যদি কোনো পুরুষের দুনিয়াতে একটা বউ থাকে একটা স্ত্রী থাকে তো সেই স্ত্রী জান্নাতে গিয়ে জান্নাতি হুড়িদের সর্দার হবে বুঝতে পারলেন যদি কোনো মহিলা দুনিয়াতে দুটো বিয়ে করে থাকে আর দুটো স্বামী যদি জান্নাতি হয় তাহলে যে স্বামীর বন্ধনে থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে তার সঙ্গে জান্নাতে সাথী হবে আর পুরুষদেরকে বলা হলো যে কমসে কম দুটো জান্নাতি স্ত্রী দেওয়া হবে আর তিন নম্বর হবে দুনিয়ার স্ত্রী কিন্তু সে তাদের সর্দার হবে তার মানে সেই হবে শ্রেষ্ঠ স্ত্রী যদি সে জান্নাতি হয় কিন্তু যদি কোনো মহিলা জান্নাতে যায় তার জন্য বরাদ্দ অতিরিক্ত স্বামী দেওয়া হবে না কারণ দুনিয়ার যে স্বামী সেই স্বামী কাল জান্নাতে থাকবে আর এখানে বলবেন তাহলে এখানে তো আল্লাহতালা বৈষম্য করছেন পুরুষকে বেশি দিচ্ছেন আর নারীকে কম দিচ্ছেন কিন্তু আল্লাহ আল্লাহতলা প্রত্যেক সৃষ্টিকে এই প্রকৃতিতেই সৃষ্টি করেছেন পুরুষ একাধিক চায় নারী একাধিক চায় না নারীরা একাধিক চায় না এই জন্য নারীদের জন্য অস্বাভাবিকভাবে কেউ চাইলে সেটা আলাদা কথা কিন্তু স্বাভাবিকভাবেই দেখবেন অনেক পুরুষ একে বেশি চায় না তো ভাবে আল্লাহ তালা যে প্রকৃতি দিয়ে সৃষ্টি করেছেন সেটা কি যে পুরুষ একাধিক চায় আর মহিলা একাধিক স্বামী চায় না আর যদি চায় তাতে বিঘ্ন আছে পৃথিবীর বুকে বিঘ্নটা কি স্বামীতে স্বামীতে দ্বন্দ্ব তাই না মানে একজন মহিলাকে পাওয়ার জন্য একজন মহিলাকে ভালোবাসার জন্য আপনারা জানেন ভালোবাসার জগতে কি খুনা খুনি হয় যদি একটা মেয়েকে দুটো ছেলে তিনটে ছেলে ভালোবাসে তো যারা ভালোবাসে তাদের আপোষে কি হয় এমন প্রতিদ্বন্দ্বিতা এমন প্রতিযোগিতা এবং এমন ঝগড়া এমন লড়াই হয় যায় এমনকি খোনা খুনিও হয় আপোসে খোনা খুনি হয় না হয় মেয়েটাকে খুন করে দেয় বিভিন্ন কারণে স্ত্রীকে বা মহিলাকে অনুমতি দেওয়া হয়নি যে দুনিয়াতে সে একের বেশি মানে একই সঙ্গে একই সঙ্গে দুটো স্বামী রাখতে পারে আর একই কারণে কাল জান্নাতে এক একটা মহিলা তার যে স্বামী সেই স্বামীই থাকবে যে স্ত্রী দুনিয়াতে বিয়ে হয়নি কিংবা তার স্বামী জান্নাতে যায়নি আল্লাহতালা ওই স্ত্রীর পছন্দ মতো জান্নতেই কোনো পুরুষের সঙ্গে বিবাহ দেবেন তাদের জন্য এক্সট্রা বা অতিরিক্ত স্বামী তৈরি থাকবে তা না যেমন জান্নাতে অতিরিক্ত স্ত্রী আল্লাহ আল্লাহতালা তৈরি রেখেছেন হুর সেই রকম হুরের মতো কোনো স্বামী তৈরি আছে এবং দুনিয়ার বুকে যারা বিয়ে করেনি বিয়ে না করেই মারা গেছে কিংবা তার স্বামী যাহান নামে গেছে সে জান্নাতে গেছে তার জন্য অতিরিক্ত ওইভাবে হুরের মতো কোনো স্বামী পাওয়া যাবে পুরুষ পাওয়া যাবে তা না বরং দুনিয়ারই কোনো পুরুষের সঙ্গে সেই মহিলার পছন্দ মতো যে পুরুষকে পছন্দ করবে যদি তার পছন্দ ছিল তার সঙ্গে বিবাহ দেওয়া হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা অনেক করে স্ত্রী পাই জান্নাতে এবং জান্নাতের সুখ ভোগ করতে পারি জান্নাতে স্বচ্ছন্দ ইচ্ছা সুখের রাজ্য আল্লাহ আমিন ওসলাল নবীন মোহাম্মদ আলআ ওসাহাবি আজমাইন আসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত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 আলাইকুম আহমতুল্লাহ আমি মোহাম্মদ হাশিম মদানি আর আপনারা দেখছেন পিস টিভি বাংলা